আব্দুল্লা ইমিন মাসুদ রদুল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো নারী যেন তার দেখা অন্য নারীর দেহের বর্ণনা নিজ স্বামীর নিকট এমনভাবে না যেন সে তাকে অর্থাৎ ওই নারীকে দেখতে পাচ্ছে